আর তাহারা যেন উহা প্রত্যক্ষ করিতেছে স্মরণ করো আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দেন যে দুই দলের এক দল তোমাদের আয়ত্তাধীন হইবে অথচ তোমরা চাইতেছিলে নিরস্ত দলটি তোমাদের আয়ত্তাধীন হোক আর আল্লাহ চাইতেছিলেন যে তিনি সত্যকে তার বাণী দ্বারা প্রতিষ্ঠিত করেন এবং কাফিদেরকে নির্বুল করেন এই জন্য যে তিনি সত্যকে সত্য ও অসত্যকে অসত্য প্রতিপন্ন করেন যদিও অপরাধীরা ইহা পছন্দ করে না স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রতি বালকের নিকট সাহায্য প্রার্থনা করিয়েছিলে। তখন তিনি তোমাদেরকে জবাব দিয়েছিলেন। আমি তোমাদেরকে সাহায্য করিব এক সস্ত্র ফিরিস্তা দ্বারা যারা একের পর এক আসিবে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 اللَّهُ يَرْحَمُ شَالِتُ قَمْأَ <تصفيق> إِذَا يُنَزِّلُ عَلَيْكُمْ نُعَاسًا أَمَنَةً مِنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِنَ السَّمَاءِ مَاءً لِيُطَهِّرَكُمْ بِهِ لِيُطَهِّرَكُمْ بِهِ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطَانِ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 فَتَبِّتُ الَّذِينَ آمَنُوا سَأُنْقِي فِي قُلُوبِ الَّذِينَ كَفَرُوا رُعْبَ فَضْرِبُوا فَوْقَ الْأَعْنَاقِ وَضْرِبُوا مِنْهُمْ كل بَنَانُ شرون کرو تمہا در پرثی بالو فرشتہ گوننر پرثی پرثتہ دش کریں آمیں تمہا در سنگیا چھی شتران যারা কুফরি করে আমি তাদের তাহাদের ফিতির সঞ্চার করিব সুতরাং তোমরা আঘাত করো তাদের স্কন্ধে ও আঘাত করো তাহাদের প্রত্যেক আঙ্গুলের অগ্রভাগে ইয়া এই হেতু যে आल्लासुलर बिरोधिता कर आल्ला शासिदानी कठोर सूतरा आश्वाद ग्रहण करफिर दस्ती रही ايها الذين آمنوا اذا لقيتم الذين كفروا زحفا فلا تولنوهم الادبار هب <صوت> منكم تمره <صوت> जखن كافر بيني سمكن ويبي تكون انتاد برشتو بردهن وما ولهم يومئذ دره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئه فقد با بغضب من الله وما اواه جهنم وبئس المصير সেদিন যুদ্ধ কৌশল অবলম্বন কিংবা দলে সন্ন বা বিততো কেউ তাদেরকে পৃষ্ঠ প্রদুষণ করিলে সে তো বিরাগ ভাজন হইবে এবং তার আশ্রয় জাহান্নাম আর কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল परम تقطعونه ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رما তোমরা তাহাদেরকে হত্যা করো হত্যা করিয়াছেন। এবং তুমি যখন নিক্ষেপ করিয়াছিলে তখন তুমি নিক্ষেপ করো নাই আল্লাহ নিক্ষেপ করিয়াছিলেন এবং ইহা মুমিনগঞ্জকে আল্লাহর পক্ষ হইতে উত্তম রূপে পরীক্ষা করিবার জন্য আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ ذانيكم وان الله موهن كيد الكافرين ييت مدر جن اللہ کافر دے سر جنت دربول کرے ان تستفتح فقد جاءكم الفتح وان تنته فهو خير لكم وان تعودوا عود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 يا ايها الذين امنوا اطيعوا الله ورسوله ولا تولوا عنه وانتم تسمعون هم المؤمنون الله ও তার রসূলের আনুগত্য করো এবং তোমরা যখন তার কথা শ্রবণ করিতেছো তখন উয়া হইতে মুখ ফেরিও না ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون এবং তোমরা তাহাদের ন্যায় হইও না যাহারা বলে শ্রবণ করিলাম বস্তু তো তাহারা শ্রবণ করে না আল্লাহ নিকট নিকৃষ্টতম জীব সেই বধির ও মুখ جاهر كتي بوجنا ولو الله فيهم خيرا لاسمعهم ولو اسمعهم لتولوا وهم معرضون.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 যা তোমাদেরকে প্রাণবন্ত করে তখন আল্লাহ ও দিবে এবং রাসুলের আহ্বানে আল্লাহ মানুষ ও তার অন্তরের মধ্যবর্তী হইয়া থাকেন এবং তাহারই নিকট তোমাদেরকে একত্র করা হইবে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 تَخَافُونَ أَنْ يَتَخَطَفَكُمُ النَّاسُ فَآوَاكُمْ وَأَيَّدَكُم بِنَصْرِهِ وَرَزَقَكُم مِّنَ الطَّيِّبَاتِ وَرَزَقَكُم مِّنَ الطَّيِّبَاتِ عَلَّكُمْ تَشْكُرُونَ শরণ করো তোমরা চলে অল্প শঙ্কক পৃথিবীতে তোমরা দুর্বল রূপে পরিগণিত হইতে তোমরা আশঙ্কা করিতে যে লোকেরা তোমাদেরকে অকস্মাৎ ধরিয়া লইয়া যাইবে অতএব তিনি তোমাদেরকে আশ্রয় সিও সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেন এবং তোমাদেরকে উত্তম বস্তু সমূহ জীবিকা রূপে দান করেন যাহাতে তোমরা কৃতজ্ঞ হও হে জানিয়া শুনিয়া আল্লাহ ও তাহার রাসুলের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করিবে না এবং তোমাদের পরস্পরের আমানত সম্পর্কেও বিশ্বাস ভঙ্গ করিও না এবং জানিয়া রাখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো এক পরীক্ষা এবং আল্লাহরি নিকট মহা পুরস্কার রইয়াছে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 আর আল্লাই সর্বশ্রেষ্ঠ কৌশলীনা যখন তাহাদের নিকট আমার আয়াত সময় পাঠ করা হয় তাহারা তখন বলে আমরা তো শ্রবণ করিলাম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 तब आकाश होते प्रस्तर बर्षण करो कि मर्म शि दु आल्लाम जे तुम ताहर मध्य थे अथचि के शि दिवे आल्लाम जेहारा क्षमा प्रार्थना करह शिवन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 তারা ধন সম্পদ ব্যাগ পরীতেই থাকবে অতঃপর উহ তাহাদের মনস্তাপের কারণ হইবে ইহার পর তাহারা পরাভূত হইবে এবং যাহা কুফর করে তাহাদের কে নামে একত্র করা হইবে ইহা এই জন্য আল্লাহ কুজনকে সুজন হইতে পৃথক করিবেন এবং অপরের উপর রাখিবেন অতঃপর সকলকে নামে নিক্ষেপ করিবেন ইহারাই ক্ষতিগ্রস্ত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 परुद्धांत चाहते तब यही सिद्धान सम्पर्धे मतभेद घटित क्यों जाह सम्पन्न करे ध्वस हे से स्पष्ट प्रकाश है এবং যে জীবিত থাকিবে সেজন্য সত্য সত্য স্পষ্ট প্রকাশের পর জীবিত থাকে আল্লাহ তো সর্বশ্রোতা স্মরণ করো আল্লাহ তোমাকে স্বপ্নে দেখাইয়াছিলেন যে তারা সংখ্যায় অল্প যদি তোমাকে দেখাইতেন তারা সংখ্যায় অধিক তবে তোমরা সাহস হারাইতে এবং যুদ্ধ বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করিতে কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করিয়াছিলেন এবং অন্তরে যাহা আছে সে সম্বন্ধে তিনি বিশেষভাবে অবহিত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 যখন কোন দলের সম্মুখীন হইবে তখন অবিচল থাকিবে এবং আল্লাহ অধিক স্মরণ করিবে যাহাতে তোমরা সফল مع الصابرين! तुम्हारा आल्ला रसुलर आनुगत्य कर मध्य विवाद करा कर सहस हर और तुम्हारे शक्ति बिलुप्त हईबी तुमरा धर्य धारण करो निश्चय आल्लाशी संगे आ তোমরা তাহাদের ন্যায় হইয় না যারা দম্ভ ভরে ও লোক দেখাইবার জন্য সিও গৃহ হইতে বাইর হইয়াছিল এবং লোককে আল্লাহর পথ হইতে নিবৃত্ত করে তাহারা যাহা করে الله تا پرবেশون كوريا روي اچن وا اذ زين له الشيطان اعمالهم وقال لا غالب لكم اليوم من الناس و اني جار لكم فلما ترى اث فئتين نقض على عقبيه وقال اني, إني, ترون إني أخاف الله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 মুনাফিক ও বিভ্রান্ত করিয়াছে। ই কেও উপর নির্ভর করিলে আল্লাহ তো পরাক্রান্ত ও প্রজ্ঞা মিয়া তুমি যদি দেখিতে পাইতে ফিরিস্তাগন কাদের মুখমন্ডলে ও পৃষ্ঠ দেশে আঘাত করিয়া তাদের প্রাণ হরণ করিতেছে এবং বলিতেছে তোমরা দহন যন্ত্রনা ভোগ করো ইহা তাহা তোমাদের হস্ত যা পূর্বে প্রেরণ করিয়াছিল আল্লাহ তো তাহার বান্দাদের প্রতি অত্যাচারী নন بآل فرعون والذين من قبلهم كفروا بآيات الله فأخذهم الله بدنوبهم إن الله قوي شديد العقاب فرعون شجون ودر پور ببرتدر عباشر نعي يرى اللعر ندرشن كه پرتخان کره شتران اللع يدر پاپر جنو يدرک شاستی لن نشجع اللعر شكتی من شاستی جانه كتو لِكَيْ بِأَنَّ اللَّهَ لَمْ يَكُنْ غَيْرَ النِّعْمَةِ أَنْعَمَهَا عَلَى قَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ وَأَنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ ইহা এজন্য যে যদি কোন সম্প্রদায় নিজেদের অবস্থার পরিবর্তন না করে তবে আল্লাহ এমন নন যে তিনি কে যে সম্পদ দান করিয়াছেন উহা পরিবর্তন করিবেন এবং নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞাবনা फिरउन स्वन और तहवीस न्यायालक निदर्शन के अस्वीकार कर ध्वस कर स्वन के निमज्जित करा सकते ही जालिम आल्ला निकट निकृष्ट जीव ताहाराई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 যদি তুমি কোন সম্প্রদায়ের চুক্তি আশঙ্কা করো তবে তোমার চুক্তিও তুমি যথাযথ বাতিল করিবে নিশ্চয়ই আল্লাহ চুক্তিভঙ্গকারীদেরকে পছন্দ করেন না কাফিরা যেন কখনো মনে না করে যে তারা পরিত্রাণ পাইয়াছে নিশ্চিত তারা মুমিনগ কে হতব্বল করিতে পারবে না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 निश्चय परमशाली प्रज्ञा हे नबी तुम्हार जन्मार अनुसारी मुमिन जथेष्ट পর কৌমুয়হ হে নবী মুর কে যুদ্ধের জন্য উদ্ভুদ্ধ করো তোমাদের মধ্যে কুড়ি জন ধৈর্যশীল থাকিলে তারা দুই শত জনের উপর বিজয়ী হইবে এবং তোমাদের মধ্যে এক শত জন থাকিলে এক বিজয়ী হইবে। কারণ তাহার এমন এক সম্প্রদায় যাহার বোধ শক্তি নাই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 আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোনো নবীর জন্য সঙ্গত নয় তোমরা কামনা করো পার্থিব সম্পদ এবং আল্লাহ চান পরলোকের কল্যাণ আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞা মিলাম আল্লাহর পূর্ব বিধান না থেকে তোমরা যাহা গ্রহণ করিয়াছ তর জন্য তোমাদের উপর মহাশাস্তি আপতিত হইত রাহীম যুদ্ধে যাহা তোমরা লাভ করিয়াছ তাহা বৈধ ও উত্তম বলিয়া ভোগ করো এবং আল্লাহকে ভয় করো আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু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 তারা তোমার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করিতে চাইলে তাহারা তো পূর্বে আল্লাহর সঙ্গেও বিশ্বাস ভঙ্গ করিয়াছে অতঃপর তিনি তোমাদেরকে তাহাদের উপর শক্তিশালী করিয়াছেন আল্লা সার্বাময় ইনোল হু যাহারা ইমান আনিয়াছে হিজরত করিয়াছে নিজেদের জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিয়াদ করিয়াছে আর যারা আশ্রয় দান করিয়াছে ও সাহায্য করিয়াছে তারা পরস্পর পরস্পরের বন্ধু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 وَالَّذِينَ كفروا بعضهم أَوْلِيَاءُ بَعْضُ إِلَّا تَفْعَلُوهُ تَكُنْ فتنة في فِي وفساد كبير كَبِيرٌ جارا کفری كوريا چه تارا پرش پر پرش پر بندو جو دی تمرا اوها نا کرو تب دیش فتنا ومها ببرج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 तार्भुक्त एवं आत्मय आल्ला विधान एके अन्न अपेक्षा अदिक हकदार निश्चय आल्ला सर्वविषय सम्यक अवहित